সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে এখলাস নিয়তের পরিশুদ্ধতা সহীনীয়ত এটি হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় মানুষের আমল কবুল হাওয়া না হওয়া নির্ভর করে মানুষের অন্তরের অবস্থার উপরে আর সেটা হচ্ছে নিয়ত আমলের দুটো দিক একটা হচ্ছে বাহ্যিক দিক যেটা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা করে থাকি যেটাকে দেখা যায় যেটা মানুষের নড়াচড়াতে ফুটে উঠে কিন্তু আরেকটি দিক আছে আমলের সেটা সবার কাছ থেকে লুকাইতে থাকে একমাত্র আল্লাহ রাবুল আলমিন সেটা অবলোকন করেন অন্তরের দিকটা যেটা কেউ দেখতে পায় না সেটাই হচ্ছে নিয়াত নিয়াদটা অন্তরের আমল আর বাহ্যিক দিকটা হল শরীরের আমল যেমন নামাজের ভিতরে যে সমস্ত কারখানা আহ কামের অ্যাকশনগুলো আছে উঠা উঠানামা করা রুকুস জুত বাহ্যিক যে স্ট্রাকচারটা আছে এটা তো আমল বাইরের দিক আমলুল জওয়ার হেওয়াল আর কান আর যেটা ভিতরে আছে খুশুয় এবং আল্লাহ আল্লাহতালার হদূর অন্তরের ভিতরে সহিনিয়াত, এখলাস আন্তরিকতা সেটা আমলুল কাল্ব সেটা হচ্ছে অন্তরের আমল দুটো এক সঙ্গে যখন আসে দুটো এক সঙ্গে মিলে যায় তখনই আল্লাহ তালা কবুল করেন বাইরের আমলটা কতটুকুন কবুল হবে সেটা নির্ভর করে অন্তরের অবস্থার উপরে অন্তরের অবস্থা যত ভালো হবে তত আল্লাহ তালার কাছে কবুল হবে বাইরের যদি কোনো রকমের মিস্টেক নাও হয় কিন্তু অন্তরে যদি রিয়া থাকে অন্য কিছু থাকে তাহলে সেটা আদৌ কবুল না হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ রাবুল্লা আলমিন সমস্ত ইবাদতে এবং আমলের মধ্যে এই এখলাসটা চান সে কথা আল্লাহ তালা বলেছেন অমা উমেরু ইল্লা তাদেরকে তো এটাই নির্দেশ করা হয়েছে তারা আল্লাহ তালা ইবাদত করবে মুখলে অবস্থায় যে দিনকে আল্লাহ জন্য খালেস করে নেবে মানুষকে একদম আল্লাহ তালার উদ্দেশ্যে খাঁটি করে সম্পূর্ণ আল্লাহ তালার জন্য নিবেদিত করে আমলটা করার জন্যই আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন সেটা তাই নামাজের আমল হোক রোজার আমল হোক কোরবানির আমল হোক হাজ অমরার আমল হোক দান খয়রাতের আমল হোক প্রত্যেকটি আইবাজাত এবং আমল শুধুমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহ তালা কবুল করবেন এবং তিনি পুরস্কার দান করবেন আল্লাহ তালার কাছে কবুল হওয়ার এই নিয়তটা অন্তরে থাকা এই অবস্থায় আমল করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন এবং এই যে নামাজ পড়বে জাকাত দেবে সব কিছুতে আল্লাহ তালার কাছে কবুল করার জন্য মনের ভিতরে এই একাগ্রতা থাকা এই তামান্না থাকা এই খেয়াল থাকা এটা হচ্ছে এখলাস আর নিয়ত সাহিহা পরিশুদ্ধ নিয়ত আল্লাহ তালা ভালো করে জানি দিল্লির ভিতরে কি আছে আল্লাহ তালায় সাত করেছেন কুল আলমুল্লাহ আপনি বলে দেন তোমরা যদি লুকিয়ে রাখো তোমাদের অন্তরে যা আছে অথবা প্রকাশ কর অবশ্যই সেটা আল্লাহ আল্লাহতালা জানেন আল্লাহ তালার কাছে অন্তরের খবরগুলো জানা থাকে ইন্নাহু আলী মুমবেদাতি সুদুর অন্তরগুলোর মধ্যে কি আছে সে সম্পর্কে তিনি ওয়াকিফ আছেন প্রত্যেকটি আমলকে এই আল্লাহ তালার কাছে কবুল করানোর ব্যাপারটাই হলো অত্যন্ত জরুরি সমস্ত আমল বেকার হয়ে যাবে বিশাল হজ বেকার হয়ে যেতে পারে পুরো নামাজটা বেকার হয়ে যেতে পারে পুরো কোরবানি বেকার হয়ে যেতে পারে যদি অন্তরের মধ্যে কোনো গরমিল থাকে কোনো গন্ডগোল থাকে নিয়তের পরিশুদ্ধতা না থাকে আল্লাহ তালা কাছে কখনো কোরবানির গোস্তের এই গোস্ত অথবা রক্ত কিছুই পৌঁছে না কিন্তু তোমাদের কাছ থেকে যেটা পৌঁছে সেটা হচ্ছে তোমাদের অন্তরে কি পরিমাণ তাকোয়া আছে আল্লাহ ভীতি আছে আল্লাহকে ভয় করার এবং আল্লাহ সম্পর্কে তোমাদের খেয়াল এখলাস কি পরিমাণ আছে অন্য হাজি রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলেছেন ইনামাল আল আমি ইমান একটি মাসহুর হাদিস আপনারা অনেকে শুনেছেন এবং পড়েছেন ইনামাল আমাল আমলগুলো নিয়তের উপরে নির্ভর করে আর প্রত্যেকটি ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে দুটো কথা আছে একটা কথা আর একটা কথা আর পরিপূরক রিপিটেশন নয় হাদিসের মধ্যে ইন নামাল আমাল বিনিয়ত প্রত্যেকটি আমল নিয়তের উপরে নির্ভর করে এটা একটা অর্থ আর প্রত্যেক ব্যক্তি পাবে যা সে নিয়ত করেছে তা তো প্রথমটার অর্থ কি একটা আমল কবুল হওয়া না হওয়া মাকবুল হতে পারা অথবা গাইরে মকবুল হওয়া সম্পূর্ণ নির্ভর করে মানুষের নিহতের উপরে আর পরের বাক্যে বলা হচ্ছে কতটুকুন সবাব পাবে আংশিক কবুলও হতে পারে আংশিক গাই মাকবুল হতে পারে এই পরের বাক্যে বলা হয়েছে বলে কুলুম রি নাওয়া প্রত্যেকটি ব্যক্তি ততটুকুন পাবে যতটুকুন তার মানে তার নিয়ত অনুযায়ী পাবে তাওয়াবের বিষয়টা সবাব অতবা সবাব না পাওয়া তাওয়াবের পরিমাণ ঠিক করা এ সব নির্ভর করে নিয়তের পরিশুদ্ধতা কতটুকুন ছিল অন্য হাজি রসুল্লাহ সাল্লি আসলামে সাদ করেছেন আল্লাহ আল্লাহতালা তোমাদের চেহারার দিকে দেখেন না তোমাদের স্ট্রাকচারের দিকে দেখেন না তোমাদের সেইপের দিকে দেখেন না কে কত স্মার্ট এটা দেখেন না আল্লাহ তালা লাইহামদুলিল্লা সু আরকুম কিন্তু যেটা দেখেন আল্লাহ তালা ও নিয়ান্দরু ইলা কুলু বেকুম তোমাদের অন্তরে কি আছে এটা কি আল্লাহ তালা দেখেন কি পরিমাণ খাঁটি নিয়ত অন্তরে রয়েছে আল্লাহ তালা সন্তুষ্টি তামান্না কতটুকু আছে এই আমলকে অবশ্যই আল্লাহ তালার জন্য একান্ত করে নিতে হবে একবার সাহবা কেরম জিজ্ঞেস করেছেন ইয়ারাসুল আল্লাহ কেউ কেউ যুদ্ধ জেহাদ করে বীরত্ব প্রদর্শনের জন্য কেউ জেহাদ করে তার যশ যজবা এসে গেছে সেটাকে এক্সারসাইজ করার জন্য কেউ জিহাদ করে নিজের নেম এবং ফেইমের জন্য আর কেউ জেহাদ করে আল্লাহ তালার উদ্দেশ্যে কোনটা আল্লাহ তালার কাছে কবুল হয় তিনি বলেছেন মান জাহাদ আলী তাকুনা কালিমাতুল্লাহ যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাল্লার কালিমাকে উঁচু করার জন্য জেহাদ করে সেটাই আল্লাহ তালার কাছে কবুল হয় তাহলে শুধু জিহাদ নয় প্রত্যেকটি আমল আল্লাহ তালার কাছে কবুল হচ্ছে কি হচ্ছে না তা নির্ভর করছে মানুষ কতটুকু নিয়তকে সহি করেছে কি পরিমাণ এখলাসকে সংরক্ষণ করতে পেরেছে মানুষ যখন সহি নিয়ত করে সহি নিয়তে আমল করতে চায় কিন্তু আমলটি করার সুযোগ আসেনি সহি নিয়তের কারণেই আল্লাহ আল্লাহতালা তাকে অনেক বড় নেেন এমনকি তার জীবনে সেটার সুযোগ না আসলেও তার এক্সাম্পল হচ্ছে একটা হাদিস রসুল্লা সাল্লাম সাদ করেছেন যে ব্যক্তি জেহাদের তামান্না করলো শাহাদাতের তামান্না করল। কিন্তু তার শাহাদাত কিমতে জোটেনি বিছনা শুয়ে মরে গেছে আল্লাহ আল্লাহতালা নেক তামান্না করার কারণে সহি নিয়তের কারণে তাকে এ অবস্থায় শাহাদাতের মর্যাদা সাভাব দান করবেন কারণ তার নিয়তটা সহি ছিল অন্তরে এখলাস ছিল এবং সে অন্তর দিয়ে এটা চেয়েছে আল্লাহ তালার কাছে রসুল্লা সাল্লু আলিউলাম বলেছেন মান হাম্মা বি হাসানাতিন কেউ যদি একটি ভালো কাজে নিয়ত করে ফেলল কিন্তু তার কিসমতে জোটেনি ভালো কাজটা করার তৌফিকে আসেনি সুযোগ হয়নি এই জন্যে আল্লাহ তালা তাকে এই কাজের সবাব দিয়ে দিবেন শুধু নিয়ত করার কারণেই এবং সে সিরিয়াসলি নিয়ত করেছিল আন্তরিকভাবে করেছিল যথেষ্ট চেষ্টা করেছিল কিন্তু তার ভাগ্যে সেটা হয়নি এর ফলে আল্লাহ তালা তাকে পরিপূর্ণ সওয়াব দান করবেন আর যে ব্যক্তি নিয়ত করলো ভালো কাজের জন্যে হাসানাতিন এবং খুব অন্তর দিয়ে চেষ্টা করে কার্যকরীও করেছে করতে সক্ষম হয়েছে তাহলে আল্লাহ তালা তাকে সওয়াব দান করবেন কি পরিমাণ কমপক্ষে দশ আর হাসানাতি হা ইলা সাবিয়া মেয়াতে দাস কম পক্ষে দশ গুণ আর বাড়তে বাড়তে আল্লাহ কাউকে একটি বিরতির দিকে দিতে হচ্ছে আপনাদের সবাইকে বিরতিতে অপেক্ষা করার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ইনশাল বিরতির পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আসসালাম আলাইকুম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 আমরা চডাই দেখুন রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রাত সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায়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 দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার বিরতির পূর্বে আমরা আলাপ করছিলাম এখলাস এবং সহীয়তের বিষয়ে যে হাদিস আমরা শুরু করেছিলাম কেউ যদি কোনো নেক কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে যদি করতে নাও পারে তাহলে সে পূর্ণাঙ্গ নেকি পেয়ে যাবে আর যে ব্যক্তি এই কাজটিকে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে আল্লাহ তালা তাকে কবুল করে দশটা নেকি কমপক্ষে এবং দিতে দিতে আর বাড়তে বাড়তে নেকির পরিমাণ সাতশো গুণ পর্যন্ত যেতে পারে সাতশো গুণ একটা আমলের সাতশো গুণ নাকি হতে পারে এমন কি আল্লাহ তালা চাইলে এর চেয়ে বেশি দিতে পারেন হাদিসে বলা হয়েছে আল্লাহ তালা কালামে পাকে বলেছেন ওয়ালাদাইনা মাজিদ আমার কাছে আরও বেশি আছে কেউ যদি কোনো মন্দ কাজের কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে পরিকল্পনা করে থাকে কিন্তু শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে আর আগাইনি গিভ আপ করে ফেলেছে এবং তার নিয়তকে চেঞ্জ করে ফেলেছে আর করবে না এই চেঞ্জ করার কারণে আল্লাহ আল্লাহতালা তাকে কোনো গুণত্ব দেবেনই না বরঞ্চ আল্লাহ তালা তাকে পূর্ণাঙ্গ নেকি দান করবেন কেন নেকি দেবেন সে তো খারাপ কাজের সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু তার মধ্যে যে পরিবর্তন এসেছে সে যে সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করেনি করতে চায়নি চেঞ্জ করে ফেলেছে তার মনের মধ্যে যে পরিবর্তন সৃষ্টি হয়েছে এবং একটা গুনাকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে এটা আল্লাহ তালা কাছে অত্যন্ত পছন্দের বিষয় হয়ে গেছে আল্লাহ তালা কতকারীন মানুষকে আল্লাহ তালা একটু ভালো হওয়ার চেষ্টা করলেই আল্লাহ তালা পুরস্কার দিতে চান সে আল্লাহ তালাকে আমরা এখনও চিনতে ভুল করব যাই হোক তাহলে ছেড়ে দিলে আল্লাহ আল্লাহতালা তাকে একটি নেকি দান করেন আর যদি গুণাটা করে ফেলে তাহলে আল্লাহ তালা তাকে একটি গুণাহ লেখেন দশ গুণ করেন না সাতশো গুণের প্রশ্নই আসে না আল্লাহ রব্বুল আলমীর মানুষকে কিভাবে নেকি দিতে চান এবং কিভাবে মানুষকে আল্লাহ তালা গুণা থেকে উদ্ধার করতে চান এ হাদিসটি তার প্রমাণ তাহলে হাদিসে আমরা যেটা পেলাম যে ভালো কাজের সংকল্প করা নিয়ত করা ইচ্ছা করা ইটস সেলফ অত্যন্ত প্রশংসিত বিষয় অনেক বড় পুরস্কার তাতে রয়েছে এরপরে আল্লাহ রাবুল্লা আলমিন মানুষকে শুধু আল্লাহ তালা জন্য করতে বলেছেন কেউ যদি এমন একটা আমল করে কিছু অংশ আল্লাহ তালাকে দেবে আর কিছু অংশ মানুষকে দেবে শেয়ার করাতে চায় আল্লাহ তালা সেটা নিতে রাজি নন তিনি বলেছেন আনা আগনা আ না শোরা আমি কোনো ব্যাপারে কারো সঙ্গে একটুও শেয়ার করি না আমাকে দিতে হলেও পুরোটা দিতে হয় আর যদি কাউকে শেয়ার করায় তাহলে পুরোটাই তাকে দিয়ে দেবো আমি নেব না কিছু আল্লাহ তালা শান যে তিনি কারোর সঙ্গে শেয়ার করবেন না এই জন্য তো তাও হেঈদ এই জন্য সেরেক নাই সেরেককে তিনি কখনোই অ্যাকসেপ্ট করবেন না কিভাবে শেয়ার করা যেতে পারে একজাম্পল একজন তেমন নামাজ টামাজ পড়েন না হয়তো মাঝে মধ্যে পড়েন আর কি এখন শ্বশুর যিনি হবেন তিনি দেখতে আসছেন জামাই কেমন নামাজার সময় হয়ে গেছে বাড়ির পাশে মাছটির এখন হবু শ্বশুর নামাজ পড়ছেন জামাই মিয়া মনে করলো যিনি নতুন জামাই হবেন এখন যদি নামাজ না পড়ি তাহলে তো বেনামাজ এই হিসাবে ধরে ফেলবেন শ্বশুর মিয়া একটু নামাজ পড়া শুরু করে দিল বা নামাজ পড়লো তার সাথে নিয়তটা কি ছিল কিছু আল্লাহতালা যেন দেই আর কিছু শ্বশুর সাহাবের কাছেও গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে হবে না আল্লাহ আল্লাহতালা পরিপূর্ণভাবে চান নিয়ত এত গুরুত্বপূর্ণ বিষয় সালফেসার হীন আমাদেরকে নিয়ত সম্পর্কে শিখিয়েছেন ইয়াহিয়া বিন আবি কােন হে লোকেরা আল্লাহ হে লোকেরা তোমরা নিয়তটাকে শেখার চেষ্টা করো অন্তরের পরিশুদ্ধিতা এখলাস খাঁটি নিয়ত রপ্ত করতে পারা খাঁটি নিয়ত বুঝতে পারা খাঁটি নিয়তের এক্সারসাইজ করতে পারা আমল থেকেও বেশি কবুল হয়ে যায় আল্লাহ তালার কাছে কারণ আমল করতে গিয়ে হয় না না হয় কেউ কোনো সব রিয়া চলে আসে কি না তার আগেই দেখা যাচ্ছে যে নিয়ত করার সাথে সাথেই আল্লাহ তালার কাছে খাঁটি নিয়তটা কবুল হয়ে যাচ্ছে কাজেই নিয়তের ব্যাপারটা আমলের থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ জাইদা স্বামী রহমতুল্লাহ আলে তিনি বলেছেন যে আমি প্রত্যেকটি কাজেই আমার নিয়ত ঠিক করতে চাই এমনকি দুনিয়াবী কাজগুলো দিনই কাজে নিয়ত তো আল্লাহ তালার জন্য এখলাতের সাথে করতে হবে দুনিয়াবি কাজের মধ্যেও নিয়ত আছে আমি যখন খেতে যাই আমি যখন পান করতে যাই বা ঘুমোতে যাই আমি তখনও নিয়ত করি যেন এর মধ্যে আমি আল্লাহতালার কাছে কিছু পেয়ে যাই কিভাবে হতে পারে আমি খেলে আল্লাহতালার নিয়ামত খাবো আর আল্লাহ তালা শকর আদায়ী করে আলহামদুলিল্লাহ বলবো আর আমার শরীরে আল্লাহ তালা দিয়ে শক্তি দেবেন সেই শক্তি দিয়ে আমি দিনই দায়িত্ব পালন করব। দুনিয়াবী দায়িত্ব আমার নিজের উপরে যেটা আছে পরিবারের জন্য যেটা আছে পালন করতে পারবো আমি যে খাচ্ছি আল্লাহ তালা খেতে বলেছেন কুলু অশ্রাবু ওলা তুশ্রেফু তোমরা খাও পান করো আর অপব্যয় করো না আমি আল্লাহ তালার হুকুম পালন করছি আমাদেরকে খেতে হবে এটা আল্লাহ তালা আমাদেরকে খাওয়া জায়েজ করেছেন হুকুম দিয়েছেন হালাল করেছেন আমরা না খেলি মরে যাবো ফেরেস খাওয়া লাগবে না আমাদেরকে খেতে হবে আমাদের খাওয়াটাও আল্লাহ তালার হুকুম তবে আল্লাহ তালার হুকুম অনুযায়ী খাবো তরিকা অনুযায়ী খাবো হালাল তরিকায় খাব তো এই খাওয়ার মধ্যেও নিয়ত আছে তিনি আরেকবার নসিহা করতে গিয়ে বললেন যে তোমরা এই লোকেরা সব কিছুতেই তোমরা নিয়ত জোগাড় করে ফেলো শুধু দিনই কাজ নয় দুনিয়াবী কাজের মাধ্যমেও দুনিয়াবী কাজগুলো এ বাদাত হয়ে যাবে সেখানেও আল্লাহ তালার কাছে কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে তোমরা অনেক পরিমাণ সোয়া পেয়ে যাবা এমনকি তুমি টয়লেটে যখন যাবে তখনও নিয়ত করবে কী নিয়ত করবে টয়লেটে যাওয়ার আগে যে আমি আল্লাহতালার হুকুম অনুযায়ী এই যে পবিত্রতা অর্জন করতে হবে এখন নিজেকে পাখ সাফ করতে হবে যে ময়লা চলে আসবে তারপর নিজেকে শরীয়ত মতো তাহারাত নাদাফাত হাসিল করতে হবে এবং আমি এগুলো করে যখন ফ্রি হয়ে যাব। তখন আমি দোয়া পরতে পারবো গোফরানাকা পড়তে পারবো যে আল্লাহ তালা তোমার কাছে মাপ চাই তুমি কত শান্তি দিলা এটা যদি তুমি সহজে ফেলে না দেওয়ার ব্যবস্থা আমাদেরকে নাশি খাতে তাহলে আমরা কত কষ্ট করতাম আল্লাহতালা কাছে সেগুলো বলতে পারবো এবং ফ্রি হয়ে আমি দিনই দুনিয়াবী দায়িত্ব পালন করতে পারবো তাহলে কেউ যদি টয়লেটে যায় সেখানেও নিয়ত করার সুযোগ আছে তবে নাওয়াই তোয়ান কিছু বলা লাগবে না এটা তো আমরা বুঝি নাওয়াই তোয়ানের প্রসঙ্গ যেটা আসলো এই যে নিয়ত কোনো কাজের এবাদাতে নিয়ত করা নিয়ত অর্থ কী আমি কোন কাজটা করছি নামাজ যখন পড়তে আসি নামাজের নিয়ত করা ফরজ এ নিয়তের অর্থ ফকাহাই ফোকাহিকাম বলেছেন এরাত কাল অন্তরে একটা সিদ্ধান্ত ক্লিয়ার থাকা যে আমি কোন নামাজ পড়তে আসছি এটা জানা থাকা আর তাইন আইডেন্টিফাই করা যে আমি দেহর পড়তে আসছি নাকি আসল মাগরি পড়ছি নাকি এসা এই জিনিসটা ক্লিয়ার থাকা ঈশা পড়ছি নাকি উইতল আর নাই তুয়ার নামে আমরা যেগুলো পড়ে আসছি আমি নিয়ত করছি যে আমি অমুক নামাজ পড়ব মুখে উচ্চারণ করার কোনো জরুরত নাই এটা আমার বক্তব্য শুধু নয় এটা ফোকাহামের বক্তব্য আপনি একটি হাদিসেও পাবেন না যে রসুল্লাহ সালাহ আলী ওয়াসাল্লাম কোন নামাজের পূর্বে নাওয়াইতুয়ান উসালি আলিল্লাহি তাহ যেগুলো আমরা ছোটকালে মুখস্থ করেছি তিনি পড়েছেন অথবা তিনি কাউকে পড়তে বলেছেন বা শিখিয়েছেন আসাফ আলী থানবির রহমতুল্লাহ আলী বেশটি যে ওর কিতাবে ওটা উল্লেখ করেছেন নিহতের চ্যাপ্টারে প্রথম খণ্ডে আপনি দেখবেন তিনি বলেছেন নিয়ত হচ্ছে অন্তরে জানা থাকা অন্তরে ধারণা পরিষ্কার থাকা তারপরে তিনি বলেছেন যে বাংলা উর্দু বা আরবিতে যে সমস্ত দোয়াগুলো বিভিন্ন কিতাবে দেওয়া আছে এগুলো পড়া জরুরি নয় তিনি এই কথাগুলি শেষ করে দিয়েছেন যিনি বাংলা তরজুমা করেছেন মোতারিজম সাহেব লিখেছেন ব্র্যাকেট দিয়ে যে যেহেতু আরবি নিয়ত পড়া বুজুরগানি দিন পছন্দ করেছেন তাই নিম্নে কতগুলো আরবি নিয়ত উল্লেখ করা হল এই বলে তিনি প্রায় বিশ বাইশটা নিয়ত উল্লেখ করেছেন যেগুলো মুখস্থ করাতে গিয়ে বক্তব্যে আমাদের ছেলে ছেলেপেলেদেরকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে মুখস্থ করতে করতে জান বের হয়ে যাচ্ছে অথচ নিয়ত হচ্ছে অন্তরে পরিষ্কার থাকা জানা আমি কোন কাজটা করতে যাচ্ছি কোন নামাজটা পড়তে যাচ্ছি তা আমাদের দেশে এই জাতীয় কিছু জিনিসকে যেগুলো জরুরি নয় এগুলোকে খুব জরুরি করে চালু হয়ে গেছে আর দেখা যায় অনেক সময় যেটা খুবই জরুরি সেটা আমরা মিস করে ফেলেছি দাউদা তআ রহমতুল্লাহ আলহী নিয়তের এই গুরুত্ব উপলব্ধি করে বলেছেন যে নিয়তটা সকল খায়ের এবং কল্যাণকে খুব সহজেই নিয়ে আসে সমস্ত খায়ের কল্যাণ নিয়তের ভিন্ন কেন্দ্রীভূত হয়ে আছে এমন কি তুমি যদি কোনো কাজ করতে কোনো কর্মক্লান্ত হওয়ার সুযোগই হয়নি টায়ার্ড হওয়াও নি বিনা টায়ার্ড বসেই সহি নিয়তের কারণে তুমি অনেক নেকি পাওয়ার সুযোগ তোমার হয়ে যাবে তো কাজেই নিয়তটাকে যথাযথ গুরুত্ব দাও কিভাবে নিয়তকে আমরা সহি করব এই নিয়তকে সহি করার জন্যে আমাদেরকে এইভাবেই সলফেসালাহীন গাইড করেছেন হাদিস থেকে নিয়ে এবং কোরআন থেকে নিয়ে যে নিয়ত মানুষের জন্য বিশাল একটি ফ্যাক্টর যে কোনো আমলের জন্য আমরা যেন প্রত্যেকটি আমলের শুরুতে এরকম করে সুন্দর খাঁটি নিয়ত করে ফেলতে পারি আল্লাহ রাবুল্লা আলমী যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ কাছে তামানা রেখে সহি নিয়ত এবং এখলাসের উপরে প্রথম পর্বের আলোচনা আমাদের এখানে শেষ হচ্ছে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন কবুল করুন দর্শক মন্ডলী আপনাদের সবাইকে পিস টিভির প্রোগ্রাম অংশগ্রহণ করার জন্য দেখার জন্য ধন্যবাদ জজাকুমুল্লাহ তাল খাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল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 कखो एक सहाजे हाथ मानुषे हाँ फोटाते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 এবং এইট থ্রি সুইফ বিআইসি কোড আই বিও বি ডাবল টু আইন জিবি ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর ওয়ান টু পাউন্ড অ্যাকাউন্ট নম্বর